بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا من من دعا إلى الله وعمر صالحا وقال إنني من المسلمين كتاب الله দু ফলকে উস না জল নূরি হিল হমে অরুদনা দু خلق اسوتنا بسنتهم جدى نوري نهدي حق كتاب الله دستور وخير ال... خلق أسوتنا بسنته انجلا نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير الخلق يعرفنا تعالينا على الأحقاد مع المخطي تسامحنا تنافسنا بحفظ الآيوة هذا ما يميزنا وقدر ما يميزنا كتاب الله دستوري كتاب الله دستوري وخير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعین اما امان فقد تعالى المعلق وحفظه الله تعالى بابون في أحكام الآذان والإقامة ফিলাম সজু হা মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ আলমিন আমাদেরকে তার এবার সলাতের সাথে জড়িত বেশ কিছু বিষয় রয়েছে তার একটি হচ্ছে আজান আর একটি হচ্ছে একামাহ আজান এবং একামত আজকের বিষয়বস্তু হচ্ছে আজান এবং একামত সম্পর্কে লেখক বলছেন বাবন এই অধ্যায় হচ্ছে আজান এবং একামতের বিধিবিধান সম্পর্কে প্রথম আজানের শাব্দিক অর্থ কি শরীয়তের পরিভাষায় আজান কাকে বলে আজানের সংজ্ঞা কি একামতের শাব্দিক অর্থ কি একামতের সংজ্ঞা কি একামত কাকে বলে আর তারপরে আজানের দলিল কোরআন আয়াত পেশ করা হয়েছে তারপরে আজানের সম্পর্কিত যত মাসাইল রয়েছে বর্ণনা করা হয়েছে বলছেন আল আজান ফিল্লাত আল এলাম আজানের আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞাত করা ঘোষণা করা আজান মানে হচ্ছে ঘোষণা করা নামাজের জন্য ঘোষণা করা হয় সেজন্য আজানকে আজান বলা হয় আল্লাহ এবং শরীয়তের পরিভাষায় আজানের সংজ্ঞা হচ্ছে মোহন করা সম্পর্কে ঘোষণা করে বাক্য দ্বারা যে বাক্যগুলি নবী মোহাম্মদ রসুল সাল্লাম শিখিয়েছেন মহাজেন কে তাহলে এতে কয়েকটি বিষয় রয়েছে একটি হচ্ছে जानीदान आजान दामुष के नाम शुरू प्रवेश करते बरन निर्दिष्ट कि वक््य रेल्ला रबुल आलम देते তহলিল্লা ইহাদাত আল্লা রাহাদানিয়াতে শাহাদ সাক্ষ্য প্রদান করা আসাদ মহম্মদাহ সালিসের রিসের তিনি যে রসুল তার সাক্ষ্য প্রদান করে এগুলি হচ্ছে সব এছাড়া সালাতের জন্য আহ্বান করা হইয়া আলাহ মুক্তির জন্য সফলতার জন্য ডাকা এগুলি হচ্ছে বিশেষ বিশেষ যে বাক্যগুলির মাধ্যমে আপনাকে নামাজের রক্ত প্রবেশ করা সম্পর্কে জানাতে হবে এটি হচ্ছে এবাদত এ হচ্ছে আজানের সংজ্ঞা একামত বলছেন বলে মাস দার ও আকামত শব্দটি মাসদার আর বি গ্রামারে আকাম ও কাম আকা মানে সোজা করা আকাওয়া মানে সোজা করা দাঁড় করা কিছু বাঁকা সোজা করেছেন আমি সেটাকে সোজা করলাম অথবা দাঁড় করলাম বলছেন যে একামা শব্দটি হচ্ছে আকাম কোন কিছুকে দাঢ় করানোর মজদারে আল্লাহ মুস্তকিমা যখন কোন কিছুকে কে সোজা করা হয় তখন বলা হয় আকামা শব্দটি বলা হয় শরীয়তের পরিভাষায় একামত কাকে বলে আল্লাহ আল্লাহ এবাদত এটিও আল্লাপাকের এবাদত প্রকাশ করা তাহলে একামতটি হচ্ছে বিল বিল আল্লাপের নামাজের জন্য দাঁড়ানো সম্পর্কে জানিয়ে দেওয়া আর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যে নামাজ এখন দাঁড়িয়ে গেছে শুরু হয়ে গেছে এই সম্পর্কে জানিয়ে দেওয়া আজান আর একামত তাহলে পার্থক্য আজান যে নামাজের অক্ত প্রবেশ করেছে এটা জানানো আর একামত মানে নামাজের রক্ত নয় নামাজ শুরু হয়ে গেছে নামাজ শুরু করে নামাজ শুরু হয়ে গেছে এ সম্পর্কে জানানো দ্বারা দ্বারা হয় দ্বারা সবগুলিতে একই কথা রয়েছে পার্থক্য শুধু আজান একামতে কিস কিসে আজান বলা হয় নামাজের রক্ত প্রবেশ করার সময় ঘোষণাকে আর একামত বলা হয় নামাজ শুরু হয়েছে বা দাঁড়িয়ে গেছে এই সময়টা সম্পর্কে জানিয়ে দেওয়া কে কি বলা হয় হয়ত বলা হয় শুরু হলো কখন না হয়নি নামাজ ফরজ হয়েছে তাই না কিন্তু আজান একামতের বিধান মক্কায় আসেনি তো তাহলে তখন বিনা আজানে ফরজনামাজ হইত বিনা একামতে ফরজনামাজ হইত জি مدینواز گل کرارسل হ্যাঁ মুসলিমদের ক্ষমতা বেশি এখানে যদিও কাফের মুর্শিক ছিল মুনাফেক ছিল তারপর স্বাধীন ক্ষমতা তাদের হাতে নামাজ পড়ার সুবিধা আছে স্বাধীনতা আছে পক্ষান্তরে মক্কায় নামাজ ফরজ হইলে ও জামাত করে নামাজ পড়ার স্বাধীনতা ছিল না নিরুপায় এক এক লুকিয়ে নামাজ পড়োতে হবে হ্যাঁ একসাথে জমা হওয়া যাবে না একসাথে যখন জমা হওয়া যাচ্ছে না বড় কষ্টকর হয়ে পড়লো তখনকার যুগে তো ঘড়ি ব্যবস্থা ছিল না যে ঘড়ি দেখে জেনে নেব আজকাল মানুষ সূর্য দেখতে পাক আর না ঘড়ি দেখে বুঝতে পারছে যে কখন কত টাইম হলো কখন কোন নামাজের সময় শুরু হয়েছে আর শেষ হচ্ছে কিন্তু তখন না জানি তো বুঝতেই পারবেন না যে জোহরের সময় হয়েছে কি হয়নি আসরের সময় হয়েছে কি হয়নি মোটামুটি হয়তো বোঝা যাবে এসার সময় হয়েছে কি হয়নি হ্যাঁ ফজর হইলো কি হইলো না শুভ সাদিক হইলো কি হইল না বলছেন আল সাহাবাতে মাকিল হয়ে পড়লো তখন তারা করলো ফির নসবে আলাম এর একটা কোন লক্ষণ চেনার উপায় জানার উপায় সম্পর্কে যে কি করে জানবো যে নামাজের টাইম শুরু হয়েছে কিভাবে জানতে পারি তখন নানা লোক নানা মত পেশ করলো একদল বলে যে বাঁশি বাজিয়ে দাও পরে চিন্তা করল না তো এটা তো কাজ। আরেক দল ঘন্টি ঘন্টা বলছে না এটাও চলবে না এটাও কাফেরদের একটা এহুদিদের আরেকটা খ্রিস্টানদের এসব কোন চলবে না আর একদল বললো যে কাজ করা যায় মদিনার আশেপাশে উঁচা পাহাড়ের আগুন জ্বালিয়ে দেবো আগুনটা দেখলে আগুন থেকে ধোঁয়া দেখবে তখন লোকজন আর চলে আসবে যে নামাজ হয়ে গেছে পরে সিদ্ধান্ত হলো যে এটাও তো খারাপ কারণ এটা তো অগ্নি পূজক মুশ্রেকদের কাফেরদের কাজ অগ্নি পূজকের পূজা করে আর আমরা জন্য আগুন কেমন কথা হইলো সব বলে না না হয়ে গেল পরামর্শ এই রকম এক পরামর্শ কল্পনা জল্পনা চলছিল ওই রাতেই সাহাবি একজন আবদুল্লা বিন জয় আব্দি আল্লাহ আনহ স্বপ্নে দেখলেন এই আজান তিনি স্বপ্নে দেখলেন সাহাবি স্বপ্ন দেখলেন শুধু যদি শরীয়তের দলিল নয় তাহলে সেটা গ্রহণযোগ্য হইতো না কিন্তু নবী সাল্লামের জীবন দোষাই দেখেছেন তিনি স্বপ্ন দেখার পরে নবী সাল্লা কাছে আসলেন এসে বলেন যে আর রসুল এই রকম আমি স্বপ্ন দেখলাম যে একজন নিয়ে যাচ্ছে কাঁধে করে একটা বাসে নিয়ে যাচ্ছে বললাম যে আমরা আজান সম্পর্কে জানাবো বলছে তোমাকে এর চাইতে আজানের যতগুলি বাক্য আছে রাহুল্লাহ সদানসুল্লাহ সদানসুল্লাহ এলা শেষ পর্যন্ত স্বপ্নে তাকে শুনিয়ে দিল এক ব্যক্তি মানুষের রূপ ধরে ছিলেন ফেরিস্তা জি বাক্যগুলি শোনালেন্লাহাম তখন তার সমর্থন দিলেন অনুমোদন দিলেন বলছেন আব্দুল্লাহ আল আজানামে আবদুল্লাহ জায়দ কে এই আজান স্বপ্ন যোগে দেখানো হইল সংক্ষেপ করে আজান দিতে হবে আজান স্বপ্নে দেখলেন আব্দুল আমির জাইদ কিন্তু তাকে মজান বানালেন না বললেন যে বেলালকে তলাশ করো কোথায় বেলাল বেলাল তুমি আসো আজ দেন বেলাল বেলাল তুমি আজান দাও কেন বেলালকে আজান দিতে বললেন এই জন্য ফাহ আন্দা কারণ তার আওয়াজ উঁচা ছিল রাখতে হবে যে আজান সমাজের বা গ্রামের মোহল্লার মসজিদের নয় যে বেশি মুক্তি বরেজগার হবে সেই ব্যক্তি মজান হবে না বুঝছেন না আজানের জন্য যার আওয়াজ উঁচা উদ্দেশ্য কি এলাকাবাসীকে জানানো আওয়াজ সুন্দর এই রকম ব্যক্তিকে কি করতে হবে হবে এটা হচ্ছে মহাজানের ক্ষেত্রে পক্ষান ধরে এমামের ক্ষেত্রে এমামের ক্ষেত্রে যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে এগিয়ে আছে দিনের ক্ষেত্রে মানে কোরআনে করিম মুখস্থ আছে বেশি শুধু হাফেজ হওয়া যথেষ্ট লোকেরা বুঝেন কি হবে এমামতির অধিকার বেশি রাখে এটা মশলা ভুল কারণ তাই যদি হয়তো নবী সালামের সাহবা ইলাম হাফেজ কারি চাইতে বেশি বড় কাজ ছিল যখন অসুস্থ হন তখন কার জন্য অসেন মোরু আবাবাকালিবিনে হুকুম করো যেন লোকজনকে নামাজ পড়ায় ঠিক কিনা বোঝা গেল যে তির ক্ষেত্রে দেখতে হবে যে কোরআন মুখস্থ আছে তার সাথে কোরআন মুখস্থ যথেষ্ট না তো তাফেজ কিন্তু নামাজের মশলা ভালো করে বুঝে না কোনোখানে ভুল হয়ে গেলে সহযোগিতা করতে হবে কিনা তাই জানে ভালো আর আরেকজন লোক কোরআন তেমন মুখস্ত শুদ্ধ পড়ে কিন্তু সে নামাজের মশলা যথেষ্ট বুঝে কে প্রাধান্য পাবে নামাজের মশলা বুঝে কারণ যখন সালাতের জন্য নামাজের জন্য ডাকা হবে কিসের মাধ্যমে ডাকা হবে আজানের মাধ্যমে কি করো আসো তাড়াতাড়ি আসো কেন বললাম যে ছুটি আসা মানে দৌড় দিয়ে আসা না রাস্তায় আপনি ছুটি আসবেন এটা ঠিক না কারণ হাদিসে নিষেধ আছে নামাজ শুরু হয়ে গেছে তারপর আসতে আসতে আসবেন রুকু ধরার জন্য এমন দৌড় দেয় যে আছাড় খেলে দাঁত মুখ ভেঙে যাবে হ্যাঁ এটা যাই হ্যাঁ আর এসে শ্বাস ফুলছে কোন হ্যাঁ রুকুটা পেয়ে গেছি কিসের জন্য আসলে দৌড় দিয়ে এসে রুকু ধরা বা দৌড় দিয়ে এসে সরাফাতে ধরা যে কোন রকম করে ধরি তাহলে আমি নামাজটা পাবো সব মজা হবে বা যারা বলছে কে আমরতে হবে তারা দৌড় দিয়ে অনেকে কি করে ক্যাম ধরার চেষ্টা করে আর করা রুখো না। আপনি নর্মাল যেমন হেঁটে আসেন ওই রকমই আসেন আসার পরে পেলেন পেলেন আর না পেলেন না ফামা আদারা তুফা যতটা পেলে এমামের সাথে পড়ো ফা তাকুম ফিমা যেটা ছুটে গেল সেটা পরে পুরো করেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে আসো আবার আর একটা অর্থ হচ্ছে তাড়াতাড়ি মানে দৌড় দেওয়া উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আপনি আর অন্য কাজে ব্যস্ত না হয়ে তাড়াতাড়ি করেন ঠিক কিনা তারাতে শব্দটি আমরা দুই অর্থে দুই সেন্সের ব্যবহার করে থাকি আর ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম ছেড়ে দাও এই জন্য ব্যবসা বাণিজ্য করা হচ্ছে হারাম ওই সময় যে খরিদ করবে সেও হারাম কাজ করলো যে বিক্রি করবে সেও হারাম কাজ করলো বরং কাবিরা বুনা এই ব্যবসা হবেই না এই কেনা বাচা হইলই না যে ফাশেদ আজানের পরে খুদবা চলছে ওই সময় যাচ্ছে ভালো একটা জিনিস রাস্তায় বিক্রি হচ্ছে মসজিদের পাশে এখানে হচ্ছে এরকম এটা তোমার নামাজ পাবো না কিনে ফেললো হারাম কাজ করলেন হে মুসলিমরা যখন তোমরা নামাজের উদ্দেশ্যে ডাকো আগে ছিল জুমার দিন আজান সম্পর্কে এটা যে কোনো নামাজ সম্পর্কে যখন তোমরা নামাজের উদ্দেশ্যে ডাকো আজান দাও তখন মোনাফিকরাফিক চরিত্রের বা মুরক্ষ আছে যারা দিনদারদের ক্ষেত্রে বিদ্বেষ রাখি অথবা নামাজ সম্পর্কে বিদ্বেষ আছে হাইয়ার লোকেরা যখন সলা সলা বলতো তখন এরা ওদেরকে নিয়ে ঠাট্টা করত। সলাহ সলা সলা বেদিন রাস্তায় গাড়িতে আমি নিজে কানে শুনেছি এইরকম নামাজ না কিন্তু নামাজ নামাজ নামাজ করছে তাদের নামাজি লোক যাচ্ছে ওকে নিয়ে টাট্টা মস্কাড়া করার জন্য কি করে নামাজ নামাজ নামাজ তো এরা মোনাফেক আসলে এরা মনাফেক আল্লাফাক এ মোনাফিকদের লক্ষণ এটি বলেছেন বল আজান ওয়াল এ কামত ফারদ আজান এ হুকুম হুকম কি সবার জন্য ফরজ সবার জন্য না একজন দিলে হবে তাই না গোটা গ্রামবাসী বা মুসল্লিদের মধ্যে একজন দিলে হবে এটা যদি বাধ্যতামূলক হয় তাহলে এটা নামে ফার্জে কেফায়া ফার্জে কেফায়া আজান যেহেতু একজনকে দিয়ে হয়ে যায় এজন্য একজন যদি মুসল্লি কি করলো সকলের পক্ষ থেকেই ফরো আদায় হয়ে গেল আর কোন মসজিদে যদি জোহর আজান হইলই না দেওয়ার লোকই পাওয়া গেল অথচ গ্রামে মুসলিম বাস করে তাহলে গোটা গ্রামবাসী গুনাগার গোটা গ্রামবাসী সভালো পুরুষ সকলে গুনাগার দুশো লোক বাস করে তার মধ্যে কমপক্ষে পঞ্চাশ একশো জন যদি জানাজা পড়েন এই এলাকার তাহলে সকালে মাফ হয়ে যাবে আর না হলে সকলে গোনাগার হবে অর্থ والآذان فرض آذان اقامت دو فرض الکفائر. الکفائر فرض کے کہ قائم قائم باد مولک এমন ভাবে এই কাজটি হইতে হবে এই কাজটি আজানটা কি হইতে হবে হইতে হবে হবে যদি এমন কোন ব্যক্তি করে যে আজানটা তার দিয়ে যথেষ্ট হয়ে গেল আজান দেওয়া হয়ে গেছে সাকাতাল আল বাকিন তাহলে সমস্ত বাকি যে লোকগুলি ছিল সকলের পক্ষ থেকে গোনা সরে যাবে মানে গোনাগার হবে না তারা আর যদি কেউ আজান না দেয় তাহলে হবে আজান ভিতর হয় গোপনে সেগুলি যদি আপনি সারা জিন্দি করেন বুঝতে পারবেনা যে আপনি মুসলিম এগুলি বাজ্যিক শাহের নাই যদি আল্লাহ পাকে সব এবাদত কি ভাষায় কিন্তু কিছু কিছু এবাদত আছে যেগুলি প্রকাশ্য হয় যেগুলির মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ এরা মুসলিম এখানে মুসলিম আছে এগুলো হচ্ছে ইসলামের প্রকাশ্যাকফা আলমারা শাহর ইফা মারোয়া হচ্ছে পাকের আল্লাপাকের বলির অন্তর্ভুক্ত সাফা মারে যদি আপনি হজে ওমরাতে দৌড় দেন তো এটা সবাই দেখতে হবে যারা ওখানে যাবে তাই না এটা প্রকাশ্য এবাদত এইরকমই হজ হচ্ছে আল্লা পাখের সায়ের অন্তর্ভুক্ত হজ জানা যাবে যে হজ হচ্ছে আর যদি হজ না হয় কোন বছর কেউ জানতে পারবে না তাই না প্রকাশ্য পাঁচক আজান হইলে জানা যাবে যে হ্যাঁ এলাকায় মুসলিম আছে প্রকাশ্য আল্লা পাকে নিদর্শন জি চেনার উপায় যে এলাকা মুসলিম আছে একামত হইলে বোঝা যাবে আল্লাহ বোঝা যাবে যে এখানে একামত হচ্ছে তার মানে মুসলিম বাস করে আজান একামত যদি না হয় বলি আমরা ঘরে ঘরে সবাই নওয়াজ পড়ছি গ্রামবাসী যে সবাই যে মুসলিদম না আমরা নিজের ঘরে ঘরে নামাজ পড়ে নেবো তাহলে বোঝা যাবে যে মুসলিম আছে কখনো বোঝা যাবেন না একশো বছর পর্যন্ত মুসলিম আছে না যেখানে মুসলিম বাস করেন হিন্দু কাফের বাস করে গিয়ে বাস করে এই জন্য বি কারিমসালিসাম যখন জেহাদের জন্য যেতেন তখন এলাকায় গিয়ে অপেক্ষা করতেন অপেক্ষা করতেন নামাজের সময়ের যদি আজান হয়ে যেত যেতেন আজান না হইতো তার মানে এরা কাফের নামাজ কত গুরুত্বপূর্ণের তরিকা এটাই ছিল কারণ এলাকায় গেলে নামাজের খানে যেতেন আজান এলাকায় হইল কি হইল না বা ফজরের আগে যেতেন কারণ ফজরে তো মানুষ ফিরিতে আজান হইলই না এলাকায় তার মানে এই এলাকার এরা সব কাফের মুসলিম নাই কত গুরুত্বপূর্ণ আর আজান একামত পুরুষদের জন্য ফরজ হাদারাম বাড়িতে হোক অথবা সফরে হোক সফরেও আজান সফরে আসেন তার মানে আজান দিতে পারেন কথা সফরে আছেন আর কয়েকজন আছেন দিবেন সফরে আছেন একটা মসজিদ পেয়েছেন আজান লোকের জন্য মুখিম অবস্থায় হোক অথবা মুসাফির অবস্থায় হোক ফর্জেকে ফাইয়া ওকাত যদি কোন এলাকার লোকেরা আজান না দেয় তাদের বিরুদ্ধে মুসলিম শাসক সশস্ত্র লড়াই করবে জেহাদ করবে তারা কুহোমা যদি তারা ছেড়ে দেয় আমরা আজান দেব না আজান আমরা দেব না তার তাদের বিরুদ্ধে কারণ এটি হচ্ছে ইসলামের প্রকাশ্য নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত প্রকাশ্য নিদর্শন যদি না থাকে তো মুসলিম চেনাই যাবে না বুঝাই যাবে না যারা ফলে এর বিরুদ্ধে কি করতে হবে যারা আজান এবং একামত বাদ দিবে এরকম কেউ যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে মুসলিম শাসকাল এখন মাস আল্লাহ আসছে আজান একামত সংক্রান্ত একাই যদি কেউ থাকে দুজন চার জন থাকলে এলাকায় দেখছেন মাঠে ঘাট মাঠে আছেন কিন্তু মাঠে অনেকে চাষ কৃষি কাজ করছে নিজের নিজের জমিতে তাহলে আজান দেবেন কারণ ওখানে লোকেরা জানুক যে আজানটা নামাজের টাইম হয়ে গেছে যদি থাকে কোনো আজান দেওয়া সন্ন্যত্বপূর্ণ বিষয় বলছেন যে আজান দেওয়া সন্নত এবং একামত দেওয়া সন্ন্যত লিল মুন ফরে একই ব্যক্তির জন্য অনেক মশলা যে আমি একাই আছি একামত দেবো না দিব না মশলা পেলেন না পেলেন না একাই নামাজ পড়েছেন আপনি একামত দেবেন না দিবেন না একামত দেবেন তোমার প্রতিপালক খুশি হন ইয়া যাব আজবাই আজব মানে খুশি হওয়া আনন্দিত হওয়া তারপরে আশ্চর্য হওয়া দুটো অর্থি হওয়ার অর্থে রয়েছে সেই রাখালের ওপর খুশি হন যে বকরির রাখাল বকরি চড়াই মুসলিম একজন বকরি চড়ায় বকরি চড়াই আইব নয় বেন কোন অসুবিধায় নেই বকরি চড়াইতে নবী সালাম সাহাবাই বকরি চড়িয়েছে আম্বি আর যে কোন নবী বকরি ছাগল ওতে ধৈর্য ধৈর্য শক্তি বাড়ায় আর যে ওই জ্বালাবরদাস্ত করে একটা ট্রেনিং হয়ে যায় যাতে করে মানুষ জ্বালাবে নার পরে আগে থেকে তার আগে ছোট জীবন থেকে শুরু করে বড় হেও বকরি ছাগল চড়িয়েছেন মোসা আলহিস মহরান বকরি চড়িয়েছেন কতদিন বকরি না চালিয়েছেন আট বছর কম পক্ষে লাগবে মেয়েকে বিয়ে করো আর দশ বছর যদি করো তার দশ বছর বকরি চড়ে তারপর স্ত্রী পেয়েছেন আজকাল স্ত্রী ফিরি আর তার সাথে যৌতুক বিদেশে আসা ফিরি হারাম হারাম রুজি এই জন্য বরকত নাই এই যে আজকাল যে দাম্পত্য জীবন তাতে শান্তি নাই জন্য বকরি রাখালের ওপর তোমার রব কি হন খুশি হন মেন ফিরাতে আজান বিশাল কেউ থাক আর না থাক আজান দিচ্ছে নামাজের জন্য আর নিজে নামাজ পড়ছে তাহলে একা নামাজ পড়ার জন্য আজান একাম দাওয়া সন্ডাত যদিও সেখানে কারো আসার সম্ভাবনা নেই তারপরে কিন্তু কারো যদি আসার সম্ভাবনা থাকে তাহলে তখন মাসালা গুরুত্ব আজান একামত শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে আজান একামত হইল কি হইল না এর জন্য শর্ত কি শর্ত আইয়া কন মোরাত্তা বাইনি যাতে করে আজান একামতের বাক্যগুলির তর্তিব ঠিক থাকে হ্যাঁ যেই ভাবে নবী করিম সাল্লাহ আসালাম শিখিয়েছেন বেলা আল্লাহ আজান আবু মাহজুরা আজান বাবী করিম সালামে ওই রকম আজান হইতে হবে আগে পরে হইলে হবে না একজন আজান দিল কিন্তু আগে হাইয়া আল্লাহ ফলা বলে ফেলেছে পরে হাইয়া আল্লাহ হবে আজান হবে না যে তোর ঠিক থাকতে হবে পরস্পরতা বজায় থাকবে তোর পর্যায়ক্রম আর পরস্পরতা মানে মাঝখানে গিয়ে আপনার আজান এক থেমে গেছে তারপর বাকিটা পুরা করছে হবে না আজান দিলে হবে না আলান এবং বিবেক সম্পন্ন ব্যক্তি করে একটা পাগল আজান দিচ্ছে হবে পাগল অনেক সময় আজান দেয় আমি যখন শিক্ষকতা করতাম ওদিনে আসার এক একজন ছিল তো সেই সময় গ্রামের একজন শিক্ষিত ছেলে পাগল হয়ে যায় অবাক হইলে পাগল হয়ে যায় পাগল হয়ে গেলে রাস্তা আজান দিবা একটা ছিল তার কাজ আজান ছেলে। ছিল নামাজি কিন্তু পাগল হয়ে যেত আজান দিবটা একটা দুটো তিনটার সময় আজান দিয়ে বাড়াচ্ছে রাস্তা রাস্তায় এক দুই নম্বর করতো কি শুধু ওই সুর করে বলতো যে বাবরি মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ ভেঙেছে বাবরী মসজিদ ভেঙে যায় ওই সময়টা মসজিদের বাবাটা ছিল তখন তারা পার্থক্য করতে পারে শুদ্ধ দিয়ে দেল ছোঁড়ার মতো এরকম না হয় তামিজ হইতে তমিজ তামিজ হওয়ার জন্য বয়স লাগবে কমপক্ষে সাত বছর সাত বছর সাত বছর আগে পর্যন্ত নামাজের আজানের এগুলো বুঝে না যদি হয়তো মুখস্থ করে পাঁচ বছরের ছেলে হবে না বয়সের ছেলে হইতে হবে আমি এবং বিশ্বস্ত আমান ব্যক্তি হইতে হবে আমান কেন হইতে হবে কারণ আমান যে বিশ্বস্ত ব্যক্তি না হয় তো টাইমের আগে আজানদের বুঝতে হবে হ্যাঁ টাইম চলে যাচ্ছে সময়ের আগে যদি আজান দিদি আজকাল জহর হচ্ছে এখানে এলাকাতে আহ এগারোটা আজকে ছিল ত্রিপান্ন হ্যাঁ এগারোটা তিপান্ন জায়গায় যদি সাড়ে আজান হবে না আবার নতুন ভাবে আজান দিতে যে বাক্যগুলি রয়েছে না এক দুটা বাক্য দিলাম নাম বলে না আজান হবে না আবার আজান দিতে হবে হাই আল্লাহ বলেননি তো বলতে পারেন না একামতে অনেকে ভুল করে দেয় শেফাত আজানের বিবরণ আজান কেমন হইতে হবে ওাল আজানের দুটো তরিকা আছে আজানের দুটো তরিকা আছে মহাজেন ছিলেন এটাই জানে বেশি এটাই বেশি প্রসিদ্ধ কারণ নবীলামের দশ বছরের তিনি পাঁচ অক্তের মহাজেন মোদিনাই দশ বছরের পাঁচ অক্তের বেলা রাজি আল্লাহ তাল অথচ একজন কালো মানুষ হাবসী কালো সাদার পার্থক্য আর ভাষার পার্থক্য আর পাসপোর্টে কামার পার্থক্য না সবের নেই স্থান নেই মুসলিমদের মধ্যে সম্মানিত কে যত বেশি আল্লাহর সাথে গাঢ় সম্পর্ক রাখে যত বেশি আল্লাহকে ভয় করে ইন্দেম কালো হতে পারে যে আপনার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় আর তা হচ্ছে দশ বছর ধরে পনেরোটি বাক্য তাহলে একটু করে নেন আল্লাহু আকবর আল্লাহু আকবর দুটো একটা ধরবেন একসাথে বলে সেজন্য একটা না আল্লাহ আকবর একটা বাক্য ফজর ফজর বলেন द्वित तरीका मुस्लिम है दूर तमाम मुस्लिम विजयी हलो मुसलिमरा आजान दी आजान शेर आजान कर যেমন শুরু করে আজান দিচ্ছে ওই রকম করে ও আজান দিচ্ছে দূরে করে না অনেক ছেলেরা দেখা দেখি ও আজান দিতে শুরু করেছে তার আওয়াজ খুব সুন্দর লাগলো তুমি আসার ভরে তাকে বলে তুমি আজান দাও এই মুসলমান হয়ে গেলো মুসলমান হয়ে গেল ওই সময় মুসলমান হয়েছে তার আজানে ছিল ওহিয়াতিস আতা আশা রাজু উনিশটি বাক্য ছিল তাহলে পনেরোটি যেমন বেলা পনেরোটি ধরে রাখেন অতিরিক্ত চারটায় হ্যাঁ সেটা হচ্ছে আসাদ আল্লাহ এলাহিল আসাদ আল্লাহ এগুলো যে আছে এটা প্রথম আস্তে আস্তে বলবেন আসাদ আল্লাহ ইহ তারপরে জোরে যেমন আজান্তাই আসাদাহ আসাদ আল্লাহ ইহ তারপরে আসাদ করে কিন্তু খুব জোরে না। দুইবার এখানে হইলো আর দুইবার ওখানে হইলো আর তারপরে তখন জোরে উনিশটি বাক্য এই যে আসাদ আল্লাহ আশা নোহামসুল্লাহ কে আহ অতিরিক্ত বাড়ানো দুইবার দুইবার করে এটা এই রিপিট করা রিপিট করা কার্বিত রাজা মানে পুনরাবৃত্তি করা হচ্ছে এর নাম হচ্ছে তর্জি এজন্য আবু আজানে আজানেজি রয়েছে আল বিগাল রাজি আজানে আজানেজি নেই হ্যাঁ তারজি দিয়ে উনিশটি বাক্য আর তারজি সারা বাক্য দুই শাহাদা সাদা এই দুই শাহাদাকে বেসৌদ্দিন আসতে আওয়াজে উচ্চারণ করবে আস্তে আওয়াজ মানে একবার মনে মনে না শুনিয়ে কিন্তু মসজিদের লোক শুনতে পাচ্ছে বাইরে নাই তার পাশের লোকেরা শুনবে দূরের লোকেরা তারপরে উচ্চ স্বেভাবে আজানের ক্ষেত্রে কোনটা ভালো বলছেন ফাইয়াসে তার আতান কখনো এই আজান দেওয়া ভালো মাঝে মাঝে এই আজান দা ভালো দুটোই করেন দুই শূন্য একটা মদিনার শূন্য তার হচ্ছে দুটোর হবে কিন্তু আরব দেশ ছাড়া ভারত বাংলাদেশ পাকিস্তানে আবু মাহাজের আবু মাহুরার এই মাত্র আহলাদিস মসজিদ গুলিতে তাও আলমারা বা মাদ্রাসা ভিত্তিক মাঝে মাঝে এই আমল গুলি কখনো করা হাই সন্নত কালে জীবিত করার জন্য আর হানাভিরা এই তর্জিকে আবার নেই নি আবু মাহাজুরার একামত নিয়েছে আবু মাহাজের একামতে আবার হানাফিটা যে একামত রয়েছে ওই রকম করে রয়েছে ডবল ডবল হ্যাঁ ওরা আলী আল্লাহ একামত রয়েছে তবে দুটুকি জায়েজ মনে করে হামবেলি মজাবি বাহ্লাম দুটুকি জায়জ মনে করে হ্যাঁ দুটোই আজান একামতের ক্ষেত্রে বেলালের আজান জায়েজ আর আবু মাহাজুর আজানবল আজান ছিল পনেরো বাক্যের আর একামত একামতের বাক্য কতটি ছিল হ্যাঁ একটা এক কয়টা বাক্য হবে জানা আছে এগারো হবে এগারো ভালো করে দেখি তাহলে বুঝা যার স্তাহাব আজানের মুস্তাহ বিষয়গুলি তাড়াতাড়ি এরকম করে নাই টান দিয়ে কিন্তু এমন টান না মিনগাই রে তম খুব বেশি টান দেওয়ার নাই মাত্তাত বলে রাবারকে কে তো এখানে হ্যাঁ এমন টান চলতে আছে এটা বিদাত এটা বিদাত আজানে এত টান দেওয়া এটা শূন্যত নাই ওয়ালা মাদ মু আর সীমাহীন মতন দিলেন এটাও করবেন না করলে জুমলা কখনো কখনো প্রত্যেকটা বাক্য থামবেন আর কখনো কখনো দুটো বাক্য একসাথে বলে নিয়ে থামবেন যেমন কিন্তু পাকিস্তান তারা তকবীরের ক্ষেত্রে একসাথে দুটো করে বলে অল্লাহ একসাথে না আল্লাহ আকবর আল্লাহ আকবর একসাথে দুটো দুটো করে বলছে যে কখনো কখনো দুটো জুমলা একসাথে বলেন আর কখনো কখনো থেমে থেমে যেটা আরব দেশে যদি কোনো মজমা তারপর জুলফি রিয়াজ এই সব এলাকা আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবারে শুনেছেন কোন বিশেষ করে বুড়াগুলো আজান কেবেলাতে হারাল আজান আজানের সময় কেবলামুখী আজান দেওয়াটা মুস্তাহাব তবে মুস্তাহ হচ্ছে কিবলামুখী লিহানো আর ফালিস এতে ডান দিকে মসজিদে যখন কেবলামুখী ডাঁবে তখন ডান দিকে ওই দিকে হবে আর বাম দিকে দুটোই বাক্য হাইয়াল আল ফাল বলবে এই ক্ষেত্রে আমাদের ভুল করে দিস কিছু মল বিশাহ ভুল করতে দেখা যায় বলছে যে হাইয়া আলসাল দুই দিকে আজানে আজানে দুই দিকে আর হাইয়াল ফালা দুই দিকে ভুল যেই করুক না কেন তাই লেখক বলছেন হাইয়া আলহ্লাহ আর হাইয়া আল্লাহ ফালাহাম হাইয়া আলালাহা মানে কি এসো আল আলহ মুক্ত উদ্দেশ্যে বা সফলতার উদ্দেশ্যে সার্বিক মঙ্গলের উদ্দেশ্যে যদি আজান হয় তো শেষ হাইয়া আল আলার পরে আজান বিশেষ করে বলবে আসলাত বলবেন আসলাত ঘুমের চাইতে উৎকৃষ্ট এটা বলবেন কয়েবার বলবেন দুইবার করে বলবেন তাহলে পনেরো বাক্যের সাথে আর দুটো নবী সালাম এর নির্দেশ দিয়েছেন এতে এমন একটা সময় ফজর যে সময় অধিকাংশ লোক হুমায় সুতরাং এইভাবে ডাকতে হবে হাদিস বাস এসছে ক্ষেত্রে ক্ষেত্রে বলা কেন লম্বা করে বলা মানে দূর দূর পর্যন্ত লোকজনকে জানে না আর তাড়াতাড়ি বলা মানে মুসল্লিকে জানানো বা মসজিদের কারণ লোক হচ্ছে যারা উপস্থিত তাদেরকে জানানো ফালা দায় আলী ফিয়া সুতরাং তাতে লম্বা করার কোনো প্রয়োজন নেই যুক্তি নেই আসতে আল একামত মান তাল আজান যেই ব্যক্তি আজান দিল তার জন্য একামত দেওয়া এটা ভালো অজিব নাই অনেক মনে করে যেমন একামত যে দেবেন একামত ইমামের ইসারা ইঙ্গিত ছাড়া অনুমতি ছাড়া দেবেন না কারণ হতে পারে যে এখন ইমাম আসেনি অথবা এমাম দাঁড়াতে চাই না একামত দিয়ে বুঝে আছে ভুল যখন ইশারা করবে মুখে বলবে ইারা করবে এখন একামত দেয় তখন অনুমতি না পাবে লে আন্নাল একামত মান্ত হবে নজরিল এমাম কারণ একামতের সময় হ্যাঁ সম্পর্কিত এমামকে দেখার সাথে নবিস মসজিদে বসে থাকতেন আগে থেকে কক্ষে সন্ন্যত পড়তেন বসে থাকতেন আর তারপরে কক্ষ থেকে একটা দরজা ছিল মায়ের কক্ষ থেকে বা অন্য মসজিদে যখন ঢুকতেন যখন দেখতে পেতেন যে হ্যাঁ নবিসাল মসজিদ এখন ঢুকে পড়েছেন তখন বেলালা দাঁড়িয়ে একামত শুরু করতেন ওই রকমে এখন ইমাম আসেন দিয়ে বসে আছে আর তারপরে দেখা যাচ্ছে আর ইমাম না এরকম না হ্যাঁ যখন দেখবে যে না ইমাম আজকে আসবে না বুঝে না আজকে আসবে না আগে থেকে ইনফরমেশন আছে অথবা লেট হয়ে গেছে আর আসছে না তখন সেটা আলাদা কথা অপেক্ষা করবে এটা অকাপ থেকে আইন আছে অধিকাংশ জায়গাতে ফলো করা হয় এই জন্য দেখবেন যে দিন হতে ইমাম মানে একটু লেটের নামাজটা শুরু হতে যাচ্ছে অধিকাংশ মসজিদ এরকম দেখা যায় অনেকে হয়তো এটা ফলো করে না ইারাতেই সুতরাং একামত দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এমামের ইসারা ইঙ্গিত না পাবে প্রথম হচ্ছে বাক্য বললাম এগারোটি বাক্য আসানিয়া দ্বিতীয় একামত আবি মাহাজুরা আবু মাহুরার একামত সেটা হচ্ছে ওয়াহিয়া খামসা জুমলা পনেরোটি বাক্য একামত পনের কেমন কেনে বেলালের আজানের মত বেলালের আজানের মতো কেমন আছে আর যেমন বললাম যে যদি বেলালের আজান নিতে হয়ই তো একামত বেলালে নিতে হবে এটা হওয়া উচিত তাহলে বেলালের একামত কতটি এগারো আর আবু মাহজুরা যদি উনিশ বাক্যের আপনি আজান নেন তখন আপনি বাক্যানাফি মসজিদে যেটা হয় আরামত দিয়ে কত গোড়ামি আচ্ছা এই হাদিস হবে শক্তিশালী বেলালের তারপরে দশ বছরের আমল মদিনের আমল এটা কি বলছিলাম যে আবু মাহজুর একামত হয়েছে পনেরোটি বাক্য দেখি তার মনে আছে না না সতেরো হবে কাতকামাতির সালা কি তাহলে পনেরো আর অতিরিক্ত মানে আবু মাহুরা মানে যেটা আবু মাহুরা আছে আর যদি বেলালীটা দেন তাও অসুবিধা নেই কিন্তু হানাফি মসজিদ এত আমি যে যদি আপনি একারা একামত দিয়ে দেন তো গাল তো খেতে হবে আর কিছু খেতে হইতে পারে এই গোড়ামিগুলি দূর করতে হবে মুসলিম সমাজ থেকে প্রমাণ আছে যখন প্রমাণ নেই কোন একটা প্রমাণ নেই তখন বলে যে না এটা নেই বিদাত হলে বলেন বিদাত ইউজাল আজান ও কাবলাল সময়ের আগে কেউ যদি আজান দেয় তো আজান যথেষ্ট হবে এরণ হবে না এতে মুসলিমদের ভুল করতে পারে সূর্য ডুবাদ দুই মিনিট আগেও যদি এক মিনিট আজান দিয়ে দিন তো কত লোকের ক্ষতি করলেন কত লোকে তো নসল রোজা রেখেছিল দিলেন রোজা নষ্ট করে হবে না হ্যাঁ মানুষকে ধোকা দেওয়া হবে মসজিদে অনেক চালান আব্দুল্লাহ মসজিদ হ্যাঁ একদিন আজান দিয়ে বসে আছে আমাদের ঘুরি দেখছি আমি তো ভাবছি যে দেরি হয়ে গেছে হয়তো ঘড়ি দেখছি যে এখনো টাইম আছে দেওয়ার পরে কেউ নিষেধ করেছে হয়তো তো বলছেন যে এতে যারা শ্রোতা শুনছে আজান তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এমন মসজিদের আজান যে মসজিদের যেকোনো মানুষ মুসলিমের নামাজ পড়ে এটা হচ্ছে আম আজান যেটা আম আজান সকলের জন্য আজান এই আজানটি প্রথম অক্তে হবে যখন অক্ত শুরু হচ্ছে তখনই হইতে হবে কোম্পানির একটা হল মসজিদ না শুধু ওই একজন ওয়ার্কার আছেন ওখানে নামাজ পড়বেন এখানে আজান দেবেন বোঝা না এটা আম আজান না খাস আজান যখন আমার খাস আজান তাহলে যখন দেখছেন যে লোকজন নামাজ পড়তে পারবে ওই সময় আজান দিবেন ও ডিউটিতে আছে সুতরাং যদি পনেরো বারোটায় আজান দিয়ে দেয় এই আজান দিয়ে কাজ হবে না আজান কখন দিতে হবে দিতে পারে বারোটায় দিলে দিতে পারে হয়ে গেছে তখন এমন পনেরো দিতে পারে যখন টাইম হয়ে গেছে কিন্তু যেই সময় নামাজের যেন লোকেরা প্রস্তুত হচ্ছে সেই সময় আজান দেওয়াটা বেশি ভালো খাস আজানের ক্ষেত্রে মদিমা ইউনিভার্সিটিতে একটা হচ্ছে আম মসজিদ ওইখানে ঠিক যেটা টাইম আল তে আজান হয়তো জোহরের আজান বিশেষ করে কিন্তু জোহরের সময় যেহেতু ক্লাস চলতো যেগুলি কলেজ ফ্যাকাল্টির মসজিদ প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটা করে কলেজ একটা করে ভিতরে মসজিদ আছে মুসল্লা শুধু জোহরের নামাজ হয় হ্যাঁ শুধু জোহরের নামাজ হয় আর যখন পরীক্ষার সময় থাকে তখন টিচার জন্য সাড়ে বারোটায় ধরে একটা উদাহরণ শুরু আধা ঘন্টা আজান দিয়ে লাভ আছে আর কখন আজান দিতে হবে যখন ক্লাসটা শেষ হতে যাচ্ছে ওই সময় আজান দিতে হবে যাতে করে আজানের পরে পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে নামাজটা পড়া এসে লোক বসে আর ওইদিকে ক্লাস চলতে আছে আধা ঘন্টা পর ডিউটি চলতে আছে আধা ঘন্টা পরে ওয়ার্কার আসছে বিরক্ত হবে না হবে না বাকি যারা ফিরি ছিল আশেপাশের ওরা এসে বসে আছে এই জন্য খাস আজান কখন বলছেন এই আউ্বাল অনেক প্রথম অনাল আজান বিশেষ আজান হয় একটি আজান দাশর মাঠে চাষের কাজ করছেন ওই সময় ওখানে আজান আজান দিচ্ছেন কিন্তু কাজ এখন আধা ঘন্টা চলতে থাকে মেশিন চালাচ্ছেন মেশিন আধা ঘন্টা চলতে থাকবে সবাই ব্যস্ত আধা ঘন্টার মধ্যে কেউ আসতে পারবেন আধা ঘন্টা একজনের জন্য আজান দর্শন পাঁচ জনের জন্য আজান দর্শন মরুভূমিতে আজান দেবেন এই আজানটা কখন দিবেন টাইমে আজান দিয়ে বসবেন নাকি রাস্তাতে না যখন নামাজ পড়া জন্য নেমেছেন তখন আজান দিবেন তখন নামাজ শুরু একটা হচ্ছে প্রথম আজান একটা হচ্ছে দ্বিতীয় আজান বা শেষ আজান এই দুটো আজানের মাঝে সৌদি আরবে যে মসজিদ গুলি তাহলে এক ঘন্টার ব্যবধান থাকে এক ঘন্টার পার্থক্য থাকে মসজিদ নবী সম্পর্কে আপনাদের জানা না তাহা যদি কেউ জাননি সে আজানের কতক্ষণ আগে আবু আল হয় এক ঘন্টা পাক্কা এক ঘন্টা আগে হয় হ্যাঁ এক ঘন্টা এখানে এক দুটো মসজিদে কখনো আওয়াজ শুনতে কোন মসজিদ হয় তা কিন্তু আওয়াজ মাঝে মধ্যে কখনো শোনা যায় জি তো এক ঘন্টার পার্থক্যের সাথে আজানটা বলছেন অন্যান্য ফোকাহা বলছেন না ওটা হচ্ছে তাহাজুদের আজান কিসের আজান যারা তাহাজুদ পড়তে চাইবে তাহাজুদ পড়ার জন্য যারা সাহারি খেতে চাইবে তাদের শহুর করার জন্য সাহারি খাওয়ার জন্য এটা একটা ফায়দা রয়েছে সাহারি খাওয়ার জন্য উঠাবার জন্য বিভিন্ন বিভিন্ন চালু হয়েছে বিভিন্ন জায়গায় কোনো এলাকাতে শহরে মহাল্লা মহাল্লায় ঘুরছে একজনকে বেতন দিয়ে রেখেছে আর বইলে বেড়াচ্ছে এক শহরে শুয়ে আছি আর বাসার পাশে করেছে এরকম করে বেড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম বলছে যে সাহারি খেতে উঠাচ্ছে একটি বিদাত আর একটি বেদাত হচ্ছে আপনার আর তারপরে শের সাইরি গজল বলতে আছে গজল চলতে আছে তার উর্দু গজল বাংলা গজল চলতে আছে এত সুরের গজল আর গোটা গ্রামবাসীর মহিলা পুরুষ ক্লান্ত বুড়ো সকলে ঘুম আমল হবে সুন্দর শুনে উঠে যাবে আজান এখন আমাকে সাহারীর অবস্থা নিতে হবে বাড়ো জন্য উঠতে হবে প্রথম আজান হচ্ছে আজান দেয় পান করতে থাকো রমজান মাসে বিশেষ করে বা যেদিন রোজা রাখবে মানুষ ভোর হয়ে গেল ভোর আজান দাও আজান দাও তারপরে তিনি আজান দি কারণ অন্ধ মানুষ কিছু না। তার আজান যখন হবে তখন তোমরা মদিনাই সাহারি খাওয়া বন্ধ করে দাও আর বেলার আজান শুনলে তোমরা সাহারি খেতেই থাকো তার নামাজ থেকে সাহারির দিকে সাহারি খাওয়ার টাইম তাহলে সেটা ঘন্টা না করে আধা ঘন্টা হয় আধা ঘন্টা যথেষ্ট ইন আর আদাম যদি শ্যাম রোজা রাখার উদ্দেশ্য করে জবাব দেওয়া সম্পর্কে বলছেন যেমন বলছে তেমনই সেও বলবে তাহলে মহেন যতগুলি বাক্য বলছে সবগুলিতে বলবে হ্যাঁ আল্লাহালে কি বলবে আপনি বাড়ি থেকে যদি বলেন ওর জবাবে হাই আল্লাহ নামাজ পড়তে এসো তো যুক্তি সঙ্গত নাই যুক্তি সঙ্গত কি যুক্তি বিরোধী কথা কেমন কথা আপনি বাড়িতে বৈশে বসে হাই আল্লাহ নামাজের জন্য এসো তো আকলি দলিলক দলিল আছে এই ক্ষেত্রে আর যুক্তিও রয়েছে আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ যদি তৌফিক দেন তো আমি আসছি প্রস্তুত আছি আল্লাহলা আল্লাহ আল্লাহ লা জায়গায় বলবেলা কুয়াতে اللہ سوکولتا ستیہ نماز برارتا تمہیں نیکر کتا یہ کتاٹر গতানুগতিক কথা এই কথার কোন হাদিসে দলিল্লা হাদিস নেই যার ফলে যুক্তি ভিত্তিক বাক্য আবিষ্কার করা এটি একটি বিধাত্র এটা বলা ঠিক নাই তাহলে কি বলবেন যদি আমরা কোন জুমলা নবীশন থেকে থেকে জানতাম তাহলে সেই জুমলা বাক্যটা বলতাম যখন জানা নেই তাহলে আশা আল্লাহ বলছেন আমিও বলবো যে তোমার কথার সমর্থন করছি আশালু মিন্ন নিঃসন্দেহ ঘুমের চাইতে নামাজ ঘুম ধ্বংস হয়ে যাবে আমি ধ্বংস হয়ে যাবে আমার ঘুমও ধ্বংস হয়ে যাবে ঘুম কোনো কাজে আসবে না কিন্তু কাজে পার্থক্য সলাতে আর ঘুমে ঘুমও সামান্য শরীরের আরাম সামান্য শরীর আরাম খনিকির। এই ঘুম দিয়ে এমন নাই যে আমি আজকে চোদ্দ ঘন্টা ঘুমিয়ে নিলাম তো দু চার দিন না ঘুমাইলেও চলবে চলবে কি দশ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তো পরের দিন দু ঘন্টা ঘুমাইলেও চলবে না চরম ক্লান্ত হয়ে যাবে দেখবে কোনো কাজ আসে না চিন্তা করে দেখেন পেটের খাবার মতো আজকে পরের খেতে পেয়েছি ভালো করে খেয়ে একবারে যাতে করে তিন দিন আর বাড়িতে না খেতে হয় এই সুবিধা যদি থাকতো তাহলে খাবার রাখতে পারতাম তাহলে পরের বাড়িতে মায়াকি পরের খাবারে তাই না তো আল্লাহাক ওই সুযোগ দেয়নি ঘুমের ক্ষেত্রে সুযোগ দেয়নি আর খাওয়ার ক্ষেত্রেও সুযোগ দেয়নি হান ঘুমকে মানুষ তুচ্ছ দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে নামাজের উপর যে নামাজ আপনার দুনিয়াতেও আপনাকে সুস্থ রাখবে নামাজ আপনাকে বুঝেন আর একটি বাকি বলার সময় এর জবাবে অনেকে বলে কি বলে ঠিক না তাহলে এই ক্ষেত্রে এ ক্ষমতার জবাব দেওয়ার স্পষ্ট কোনো হাদিস আসেনি সুতরাং এসব জয়ীফ কথা বলতে যাবেন না আরো কিছু বিধা তুলেছে আরব দেশগুলি তো বেশ কিছু বিধা তৈরি অনেক মুরুখরা করে থাকে করে না আহ বিশেষ করে সুডানি স্ত্রী এদেরকে করতে এখানকার মুরুখ যারা বলে যখন যেমন লাই রাহিল্ল বলে যখন এর মধ্যে অশেষ হলে তখন বলে হাক্তান লাই রাহিল এটি একটি বিদাত তারপরে আর একটা বিধাতম আবাদান লাই রাহিল মানে সব সময় চিরকাল লাই রাহিল এটাও আর একটি বিধাতি হচ্ছে বিদাত বিদাত বেদাত যেখানে হোক বেদাত আরব দেশে হইলেও বেদাত মিশরে হইলিদাত আর বাংলাদেশ হইলাত কখনো হবে না যদি দেখা দেখি বলবেন ওটা নাম শুনে চমো দিয়ে চোখে লাগানো ওতে চোখের জ্যোতি বাড়বে এইরকম এতে আছে এটা বেদাতি আকিয়ে এবং কাজটি অ তারপরে বলছেন যে যখন আজান শেষ হয়ে যাবে দারুদ পড়বেন আর কি বলবেন আল্লাহ আলাহ ইব্রাহিম দরুদ ইব্রাহিম পড়লে ভালো সংখক আল্লাহ রাহতাল আরবা অবিল ইসলাম সালামা আর এ প্রতিষ্ঠিত নামাজের তুমি মালিক আহম্মদ হে আল্লাহ তুমি দান কর মোহাম্মদ আল্লাহ মানে তোমার নৈকট্ট মানে নবীকে আল্লাহ ওসিল্লা যদি মাধ্যম হয়তো নবীকে আবার জান্নাতে সেটা হচ্ছে পৌঁছিবে আর আশা করি যে আমি সেই ব্যক্তি হব নবী সাল্লাম বলেছেন মকামে মোহাম্মদ প্রশংসিত স্থান সেটি অবাচু আল মকাম আল মাহমুদ রয়েছে আলিফ লাম্যাদা দান করো এবং তাকে পৌঁছিয়ে দাও প্রশংসিত যার তুমি প্রতিশ্রুতি করেছো রজিতাহ ইসলাম দিনিয়া এটা কোথায় বলবেন অধিকাংশ আলেমরা বলে যে এটাও শেষখানে এই দোয়াগুলির সাথে একটি দোয়া বলবেন আপনি কিন্তু অনেক গবেষক আলমরা বলছেন যে এটা বলতে হবে আসাদ আল্লাহ আসাদে আজানের মাঝখানে আসাদ পরে আর এর পিছনে যুক্তি আছে কারণ যখন মোয়াজ বলল আমি আল্লাহ সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই আমি সাক্ষ্য প্রদান করছি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল তাহলে আল্লাহ রহদানিয়া এবং রাসুল্লাহ রেসাল্লা সাক্ষ্য দিলেন ঠিক না সেই সময় যেন বলছেন যে রাজি তো পেয়ে আমি সন্তুষ্ট ইসলামের দিন আর ইসলামকে দিন জীবন বিধান এবং মোহাম্মদামকে ন আর সাদা মোহাম্মদ রসুল্লাহ শুনলেন আর বলছেন আমি নবীকে পেয়ে সন্তুষ্ট আনন্দিত আমি এর উপরে আমল করি যখন থেকে বিষয়টি জেনেছি তখন এর উপরে আমল করার চেষ্টা করি আচ্ছা এলাকায় আজান আজকাল তো মাইকে আজান হচ্ছে কয়েক আজান শুনছেন জবাব দেবে মাঝে মাঝে পুরো আজান শোনা যায় না কিছুটা শুনতে পেলে তারপরে চারিদিক থেকে এমন আজান শুরু হইলো যে সবগুলি বাড়ি খাচ্ছে শোনা যায় না যতটা শুনবেন ততটার তারপরে যদি ভিতরে ঢুকে থাকে মসজিদে বের হওয়া যায় ওয়াহরমুল খুরুজ মিয়াল মসজিদে বাদ আল আজানে আজানের পরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া হারাম মসজিদের ভিতরে দিতে থাকে মসজিদা নেই যেমন ইসলামী সেন্টার সংলগ্ন মসজিদ আমাদের আজান হয়ে গেছে তারপরে আপনি ইসলামী সেন্টার থেকে নেমে চলে যাচ্ছেন অন্য মসজিদে বেছে থাকা না থাকে আর সামনে মসজিদে গিয়ে নামাজ করি যখন আজান হয়ে গেছে তাহলে এই মসজিদে নামাজ পড়ি অথচ মসজিদ এখনো ঢুকিনি মসজিদের বাইরে মসজিদ সংলগ্নে আছি আর মসজিদের ভিতরে থাকলে মসজিদে বের হওয়া যায় নাই একমাত্র উজু করার জন্য ছাড়া ছাড়াই হাজার যদি প্রয়োজন সেটা আলাদা কথা মসজিদের ভিতরে আছেন অনেক মহাজেন আজান দিয়ে দিলা এক বের মসজিদের মহাজন ছিল একটা মন্ত্রীর বাড়ির কাছে ছিলাম বড় মন্ত্রী ছিল আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম মন্ত্রী তো মন্ত্রীর বাপের বাপ জমিদার মানুষ বাপের কবর মসজিদের সাথে গণিকান চৌধুরী মন্ত্রী খুব প্রভাবশালী মন্ত্রী ছিল তোর বাপের কবরটা একবার মসজিদের সংলাপে তো ওখানে মাঝে মাঝে আশা হইতো শিক্ষক সব আমরা আসতো মন্ত্রী সাহেব বাড়িতে থাকলে বিশেষ করে মহাজ দিবেই অন্য সময় আজান দিক আর না দিক কারণ বেতন খায় মন্ত্রী মন্ত্রী বলেছেন যদি বাড়িতে থাকে আর মন্ত্রী নামাজ পড়ুক না পড়ুক মহাশাল বলছে আজান আমার কানে আসতে হবে আজান যেন শুনি মহাজ আজান দিক ঝুঁকি দিচ্ছ না তুমি আজান নিয়মিত দেবে মাের বেড়ে সময় হয়ে গেছে আমরা নামাজ পড়বো মসজিদে আজানটা শুনলাম আজান মসজিদে গিয়ে দেখি কেউ নেই আমাদের সাথে মহজানের পক্ষতে মন্ত্রীর পক্ষে বলছে ওর ডিউটি হচ্ছে আজান দেওয়া ও আজান দিয়ে ভেঙে যায় ও আজান দিয়ে একষট্টি ও আজান দিয়ে শেষ চলে যায় হাম এটা আজান দিয়ে আপনি চলে যাবেন নামাজ পড়বেন না মসজিদে ডিউটি করার জন্য এটা জায়জ নাই তাই বলছেন যে মসজিদ থেকে আজানের পর বেরোয়া হারাম বেলা ওজিন বিনা কোনো যাচ্ছি একটু কাজে চলে আসবো এক্ষুনি ফিরে চলে আসছি মানে হয়তো উজু করতে যাচ্ছি বাথরুমে যাচ্ছি অথবা কিছু রুমে হয়তো মসজিদের সাথে যখন আছেন রুমে যাচ্ছি চলে আসবো আবার সেটা আলাদা কথা কিন্তু আজান দিলেন এখানে বা মসজিদে ঢুকেছিলেন আজান যখন হইলো তখন চলে গেলেন অন্য কোথাও নামাজ পড়বো না এরকম করিলেন না আর কোন দাঁড়ানো উচিত আজান শেষ না হচ্ছে কেন হাদিস থেকে নাম যে হাদিস আছে যখন মোয়াজন আজান দেয় তখন শয়তান পালাই বলা হো দোরা আসতেন না দোড়াত না আপনি মানুষ শয়তানের সাদৃশ্যতা অবলম্বন করবেন আর আপনিও দাঁড়িয়ে যাবেন আজান হলেও দাঁড়িয়ে গেলেন এরকম কাজ করবেন না বসে আছেন বসে থাকবেন মসজিদে বসে আছেন বসে থাকেন দাঁড়াবেন না সব ভাবি শয়তান যাতে করে শয়তানের সাথে না হয় আমি দেখেছি কিছু অসৎ লোকদের আল্লাহ করে আলোচনা করছে যেমন আছে আজান শুনলো দিল কোথায় যাচ্ছে বলছে যে আমার মহল্লাতে যেন আওয়াজ হাদিসটা পুরোপুরি ফিট হচ্ছে শয়তান পদে পদে আর মোটর হ্যাঁ বাইক রকম আওয়াজ করে আওয়াজটা ওইরকম ঠিক না রহমতুল্লাহ আলাই হ্যাঁ উল্লেখ করেছেন যে কোন মানুষ যদি বৈশা থাকে আর ওই সময় আজান শুরু হয়তো দাঁড়াবেন না আজান শুরু হলে আমাদের দেশের মহিলারা মাথায় কাপড় দেয় একটি বিদাত হ্যাঁ জানিনা কোথা থেকে এটা আসলে আমাকে মাথা খোলা অবস্থায় না দেখে যদি মাথা খোলা অবস্থায় পেয়ে যায় পারে হয়তো এইভাবে এসছে যে কোন বিদাত এসছে কোনো দিক থেকে এরকম বেরিয়ে এসছে আসলে হ্যাঁ এর কোন হদিস পুরান হাদিসের নেই এখানে আজকের আলোচনা শেষ হল সালাম রে মোহাম্মদাল আলী আজমাইন ও জুমুল্লাহ